তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ শান্তি দিতে পারিনি তবু বুচর টিচিটাল জনগণে দেখছে পরে নেতা নেত্রীর মাথাটা দিতে গাঁজা খোর নেতা নেত্রী দেশটা করলো জাহান্নাম শান্তির জন্য আনতে হবে পার্লামেন্টে আলকরাল তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ শান্তি দিতে পারবে না ক্ষো দাদ্রোহী সংবিধান শান্তির জন্য আনতে হবে পার্লামেন্টে অলকোরাল তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ শান্তি দিতে পারবে না কো ন্যাশনাল পার্টির নেতার দল মুসলমানদের দেয়নি ওরা ইতিপূর্বে ভালো ফল শান্তি দিতে পারবে না কো ন্যাশনাল পার্টির নেতারা দল মুসলমানদের দেয়নি ওরা ইতিপূর্বে ভালো ফল ওনারা নিজেই অশান্তিতে আছেন বড় পেরে নিজেই অশান্তিতে আছেন বড় সান শান্তির জন্য আনতে হবে পার্লামেন্টে আল অ্যালকোরান তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ শান্তি দিতে পারবে না ক খো সংবিধান শান্তির জন্য আনতে হবে পার্লামেন্টে অ্যালকোরান তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ মুসলমানের পাকভূমিতে তন্ত্রে হবে না গণতন্ত্রে সমাজতন্ত্রে শান্তি কেহ পাবে না মুসলমানের পাকভূমিতে তন্ত্রে মন্ত্রে হবে না গণতন্ত্রে সমাজতন্ত্রে শান্তি কেহ পাবে না কোরআন তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ শান্তি দিতে পারবে না ক খোদারহী সংবিধান শান্তির জন্য আনতে হবে পার্লামেন্টে অ্যালকোরান শান্তি পারবে সংবিধান শান্তির জন্য আনতে হবে পার্লামেন্টে আলকরান তবেই বন্ধু শান্তি পাবে আমার দেশের জনগণ শান্তির জন্য মানতে হবে ক্ষোধার দেয়া সংবিধান